সমান দর্শকৃন্দ দূরেও কাছে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আলোচনা করছিলাম গত পর্ব সময়ে এমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলী রচিত বয়ান জামা কিতাবটি নিয়ে এই কিতাবটির এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আমরা ইমান আনি আল্লাহ তালা যে সমস্ত কিতাব নাজিল করেছেন সেগুলোর উপরে সেখানে তিনি আল্লাহর কিতাব সমূহ মধ্যে কোরআনে করিম নিয়ে আলোচনা করেছেন কোরআনে করিমের উপর কিভাবে ইমান আনতে হবে সেটা বলেছেন তিনি বলেছিলেন কালাম উল্লাহ কোরআন চাল্লা বাণী মিনহু বাদাহ বেলা কাইফিয়তিন কহলেন আল্লাহ তালার কাছ থেকে সেটা এসেছে কোন রকমের ধরন নির্ধারণ করা ছাড়া অর্থাৎ ধর্ম নির্ধারণ করতে পারব না ধরন আছে কিন্তু ধরনটা আমরা নির্ধারণ আমরা জানি না কিভাবে এসেছে وانزل على رسوله وحيا الله تعالی রাসূলকে সেই وحি হিসেবে সেটা নাজিল করেছেন وصدق المؤمنون على ذلك حقا আর সেটাকে হক হিসেবে সত্য বলে মেনে নিয়েছেন ঈমানদারগণ সবাই ওয়ায়কান ওয়া হাম তারা দৃঢ় বিশ্বাস পোষণ করেছেন আনাহু কালামুল্লাহ تعالی বিল হাকিকা এটা আল্লাহ তাআলার বাণী বাস্তবে আল্লাহর বাণী সৃষ্টিকুলের কথার মত সৃষ্টিকুলের কথার মতো এরকম এই কোরআনকে কখনো মাখলুক বলা যাবে না সৃষ্ট বলা যাবে না এখানে আজকে আমরা আলোচনা করব নিয়ে যে সৃষ্ট কেন কারা বলেছে এবং কেন বলেছে দেখুন কোরআনে করিম আল্লাহর বাণী আল্লাহর একটি গুণ সিফাত এটা রস উল্লা সালাম এটা প্রমাণ করেছেন এবং কোরআনে করিম এটা এসেছে রসম হাদিজার প্রমাণিত হয়েছে আমরা সেটা বিস্তারিত আলোচনা করেছি এবং এটার উপরে সাহাবা ক্রামের এজমার ছিল কেউ কোনদিন এর বিরুদ্ধে কিছু কেউ খুঁজেও দেখতে পাবে না কোন আলোচনা হয়নি এমনকি এই উপরে তাবেইনদের মধ্যেও কোনো দ্বিমত দেখা যায় না কেউ কোনোদিন এই দ্বিমতে ছিল না এমনকি আব্বানীপুর রহম পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনো দিন দ্বিমত দেখাতে পারেনি এই জন্য আহ্বানীপুর রহমত উল্লা আলহ থেকে এবপারে কোন বিশুদ্ধ বর্ণনা আসেনি অর্থাৎ তাঁর সময় পর্যন্ত কেউ মতভেদ করেনি যে কোরআন আল্লাহর বাণী এবং সেটা সৃষ্ট নয় অর্থাৎ আল্লার বাণী যেহেতু সেটা সৃষ্ট এটাই তারা সবাই জানতো এবং বাড়াবাড়ি করে এই কথাটা অতিরিক্ত বাড়াত না পরবর্তীতে জাহামিয়ারা যখন আসলো তারা এটাকে পরিবর্তন করে তারা সন্দেহ নিয়ে আসলো যে যদি বাণী আল্লাহ আল্লাহতালার বাণী যদি কোনো সৃষ্ট না হয় তাহলে এটা স্রষ্টা স্রষ্টা হলে স্রষ্টা দুইজন হয়ে যাবে সুতরাং আহ তবে তো শিরিখ হয়ে গেল সুতরাং না আল্লাহ তালার বাণী নয় আল্লাহ তালার বাণী তো সৃষ্ট বলে ফেললো মোসান্লাফিনে কুতুবুদ্দিন প্রত্যেক ইমাম কি আমাদের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই মাহমুদ রহমতুল্লাহ আলহী ওনাদের থেকেও পরবর্তী ইমামদের থেকে বর্ণনা এসেছে বিস্তারিতভাবে তারা সবাই বলেছেন যে কোরআন হচ্ছে আল্লাহ তালার বাণী এটাকে মাখলো বা সৃষ্ট বলা যাবে না ভাবে সেটাকে সেটাকে সৃষ্ট বলা যাবে না এটাই ছিল এটাই হচ্ছে করতে হবে আমাদের ইমাম আবুজাহর তহমতুল্লাহ এই জন্য বলেছেন ক্যা কালামিলিয়া এই কোরআন করিম কখনো সৃষ্ট নয় মানুষের কথার মতো কখনও সৃষ্ট নয় সেটাকে আমরা কিছু দলিল প্রমাণ দিব যাতে করে পর আমাদের আখিজাটা সুপ্রতিষ্ঠিত হয়ে যায় এবং কেউ কোনোদিন ব্যাপারে সন্দেহ পোষণ না করে এবং প্রমাণ প্রমাণিত হয়ে যায় প্রত্যেকের অন্তরে যে কোরআন করিম আল্লাহ তালার বাণী এটা কখনো সৃষ্ট বলা যাবে না বরং স্রষ্টার গুণ সবসময় স্রষ্টার গুণ এটা এটা বলতে হবে কখনো এটা বলা যাবে না সৃষ্ট বা এটা স্রষ্টা কোনটাই বলা যাবে না স্রষ্টার গুণ গুণকে কখনো আলাদা করে দেখার সুযোগ নেই বরং স্রষ্টার সাথে সেটা জড়িত সেভাবেই ধরে নিতে হবে সেটাকে ধরে নিতে হবে এ বিষয়টি আমরা আলোচনা করব আমাদের এই বিভিন্ন কোরআন এবং হাদিসের মাধ্যমে এবং বিভিন্ন ইমামদের কথার মাধ্যমে সাব্যস্ত করার চেষ্টা করব যে কোরআনে কারিম আল্লাহ তালার আল্লাহ তালার বাণী আল্লাহ তালার সেফাত আল্লাহ তালার গুণ এটাকে কখনো আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের রব তো সত্তা সত্য যিনি সৃষ্টি করেছেন আসমান এবং দিনে। पीछु ले रकम माजखान दिन रि जड़ितमा চাঁদ সূর্য চাঁদ তারকা সবই নক্ষত্র সবই তা নির্দেশ মোতাবেক সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত আছে পরিচালিত হচ্ছে আলা আল্লাহুল সৃষ্টি এবং নির্দেশনা সবই আল্লাহ সৃষ্টি এবং নির্দেশনা সবই আল্লাহ তাল অর্থাৎ আল্লাহর বানী আল্লাহর সৃষ্টি আলাদা তবে আল্লাহ রবী রব্লা আলমী যে সৃষ্টিকুলের যিনি রব তিনি কতই না বরকতময় আলাদা করেছেন প্রথমে তিনি বলেছেন আল্লাহ খালকু তারপর ওয়াল আমরু সৃষ্টি তার নির্দেশ তার বাণীকে এবং বাণীকে আলাদা করেছেন তিনি সৃষ্টি থেকে এটা প্রমাণ করে যে আল্লাহ তালার গুণ কখনো আল্লাহ তালার গুণকে সৃষ্টি সৃষ্ট বলা যাবে না বরং তিনি নিজে আলাদা করে দিয়েছেন আল্লাহ নির্দেশনা তার নির্দেশনা তো আল্লাহ এবং সেটাকে আলাদা করেছেন আর জিনিসকে আলাদা করেছেন আমরা যেমন সবকিছুকে তিনি আলাদা করে দিয়েছেন এ আয়াত প্রমাণ করে যে কখনো আল্লাহ তালার কোনো বাণীকে আল্লাহ তালার কোরআন হইতে শুরু করে তাওরাত বা যেগুলো আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা কোনো কথা কোনোটাকে কখনো মুহাম্মাদ জন্য হেবাত ইয়াহিয়া দহলি আবদুল সালাম ইবনে আসেন আর রাজি ও আহমদ ইবনে সিনান আল ওয়াসে আবু হাতিমার তারা সবাই বলেছেন যে এই থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাল আল্লাহ তালার গুণ কখনো সৃষ্টির সৃষ্ট জিনিস বলা যাবে না কারণ আল্লাহ তালা নিজেই দুইটাকে আলাদা করেছেন বলেছেন আল্লাহ আল্লাহ সৃষ্টি তার এবং তার নির্দেশনা তার বাণী তার সেটা আলাদা আল্লাহর বাণীকে কখনো সৃষ্টি বলা যাবে না অনুরূপ ভাবে আল্লাহ তাল দ্বিতীয় আরেকটি কোরআনকারী দ্বিতীয় আয়তা আমরা দেখতে পাই আল্লাহ তালা বলেছেন আর রহমান আল্লা কোরআন খাল আকাল ইনসান আল্লাহ তালা এখানেও দেখেন প্রথম হচ্ছেন আর রহমান রহমানকে আল্লাহ তালা আলাদা করেছেন কারণ থেকে তাঁর গুণ তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন তার গুণের জ্ঞান তার মানুষকে শিক্ষা দিয়েছেন এখানে আল্লাহ তালা পার্থক্য করেছেন যে আল্লাহ কোরআন হচ্ছে আল্লাহর আলম যে আলম মানুষকে তিনি দিয়েছেন আর মানুষ হচ্ছে আল্লাহ তাল সৃষ্টি সৃষ্টিকে তিনি কিভাবে সৃষ্টি করেছেন সেটা তিনি বলেছেন তাহলে বোধ হয় আল্লাহর আলম কখনো মাখলুক নয় আল্লাহ আয়ল কখনো মাখলুক নয় আল্লাহর আয়ল যেভাবে সৃষ্ট নয় তেমনি আল্লাহ তালার বাণীও সৃষ্ট নয় বরং সেটা আল্লাহ তালার গুণ আল্লাহ তালার গুণ কখনো সৃষ্ট হতে পারে না সৃষ্ট হলে সেটা সেটা আল্লাহ তালার মানবীয় গুণ সেটা পরবর্তীতে আসে আল্লাহ তালার গুণ সেভাবে সৃষ্ট বলার কোনো সুযোগ নেই এবং সেটা বললে ইমান থাকবে না কোরআনকারিমে আল্লাহ তাল্লাহ বিভিন্ন জায়গাতে তার আলমের বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে আলম হচ্ছে আল্লাহ তালার পক্ষতে আল্লাহ তালার আলম কখনো সৃষ্ট নয় সেটা অন্য আয়ত আল্লা বলে দিয়েছেন তাই আমরা বুঝতে পারি এটা যে কোরআন যদি আল্লাহ আলম হয়ে থাকে আর আল্লাহর জ্ঞান আল্লাহর বিধান আল্লাহর বিধান তাহলে এটাকে আমরা কখনো সৃষ্ট বলতে পারি না আমরা কখনো এটাকে সৃষ্ট বলতে পারি না এই জন্য ইমামগণ বলে থাকেন যে আল কোরআন আইলিন কোরআন হচ্ছে আল্লাহ তালার জ্ঞানের কিছু অংশ আল্লাহ জ্ঞান মনে করবে আল্লাহ তাল্ঞান আল্লাহ তালার আলম মখলুক সে তো কাফের সেই হিসাবে এই রহমান আল্লাহ আল কোরআন কোরআন শিক্ষায় দিয়েছেন আল্লাহ আলম আল্লাহ মানুষকে দিয়েছেন তো বুঝা খালাক আল ইনসান আলাদা করেছেন অর্থাৎ খাল আলাদা করেছেন আর আল্লাহর গুন আলাদা করেছেন मानुष के सृष्टि से आल्हा सृष्टि कर गुण अल्लाह तलाार गुण के कहो सृष्ट बल्ला قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا هنا في أبنى بولون جديش هو সব সব কালী হয়ে যায় আপনার রবের কথা লেখার জন্য সমুদ্রের কালী শুকিয়ে যাবে আপনার রবের কথা তারা লিখে শেষ করতে পারবে সেটা দিয়ে শেষ হবে না ওলাউ জিনীমাদ অনুরূপ আরও কালী নিয়ে আসলো সেটা দিয়েও আল্লাহ তালার বাণী শেষ করতে পারবো কারণ আল্লাহ তালার বাণী হচ্ছে স্রষ্টার বাণী স্রষ্টার বাণী সৃষ্টি দিয়ে কিভাবে কমপ্লিট করা হবে এই জন্য সেটা কখনো স্রষ্টা এবং সৃষ্টিকে এক করে দেখা দেখা যাবে না এবং কখনো আল্লাহ তালার বাণীকে সৃষ্টি বলা যাবে না ان الله تعالى taala bolchen walau anna ma fil ard min shajaratin aqlam wal bahr yamudduhu min ba'di sab'ati abhurin ma nafizat kalimatullah innal laha azizun hakim jodi jomine sob kichu jominer moddhe ja ache sob gas jodi kono kolom hoy ar samudro aro sat samudro niye ashe ta jodi kono kali hoy tobe allah এটা প্রমাণিত হয় যে আল্লাহ তাল কালিমার কোনো শেষ নেই কারণ আল্লাহ তাল বাণী তিনি স্রষ্টার গুণের কোনো শেষ নেই আর সৃষ্টি শেষ হয়ে যাবে সৃষ্টির আলাদা বৈশিষ্ট্য হচ্ছে নিঃশেষ হওয়ার পথে আর আল্লাহর বাণীর কোন নিঃশেষ হওয়ার পথে নয় আল্লাহ আল্লাহর বাণীকে কখনো কেউ বলতে পারে না সৃষ্ট বললে তার ইমান থাকবে না তার ইমান থাকবে না অনুরূপ ভাবে কোরআনে যে বাণী তার মধ্যে এসেছে যেমন আর রহমান আসছে রাহিম আসছে আল্লাহ শব্দ আসছে এগুলি অর্থ যদি আমরা চিন্তা করি এগুলিকে কিভাবে আমরা বলব যে এইগুলি এগুলি সৃষ্ট কোরআনে আল্লাহ তালা যেমন নামগুণকে সৃষ্ট করার তো কোনো সুযোগ নেই সুতরাং আমরা বুঝতে পারি যে এইভাবে আমরা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে কখনো আল্লাহ তালার এই নাম গুণ সম্পন্ন এই বাণীকে আমরা সৃষ্ট বলতে পারি না বললে আমাদের ইমান থাকবে না বলে আমাদের ইমান থাকবে না আমরা যে তসবির পাঠ করি আহমদুল আল্লাহ কাজটা আমাদের কিন্তু আল্লাহবির পাঠ করতেছি সৃষ্টিকে আমরা কিভাবে তসবির পাঠ করতেছি আল্লাহ তাল কোরআনকারিম আল্লাহ তালা যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ তালাকে বিনিতভাবে। এবং কান্নাসরে ভয় ভীত হয়ে ডাকো আরো বলেছেন সকাল বিকাল আল্লাহকে ডাকতে বলেছেন এই এবং দোয়া তসবি এটা যদি কোন মাকলুকের জন্য তো হয়ে যাবে আল্লাহ কোরআন যদি তেলাওয়াত করি বলে যে মাকলুক তেলাওয়াত করতেছি তাহলে গুণা সেটা হয়ে যাবে কুফুরি হয়ে যাবে আমাদের সেই জন্য আল্লাহ তালার নাম গুণ আল্লাহ তালার কোনো কিছুইকে আমরা সৃষ্ট বলতে পারি না বললে সেটা ইমান থাকবে না امام صفيان بن سعيد الثوري يجولنا بلتغيه من قال انه قول الله عيض الله سمد مخلوق فهو كافر صفيان بن سعيد الثوري نمي بکتغتغ ان تقول انه قول الله عيض الله سمد انه قولتا سريشتو شير تو كافر ہوئے جابيه امام ابو عبدالله محمد بن ادريس الشافخي امام شافر رحمة اللہ عليه بلتغيه يقول من حلف بسم من اسمائل الله فحانت فعليه الكفارة যে ব্যক্তি আল্লাহর কোন নাম নিয়ে শপথ করেছে তারপর সে শপথ ভঙ্গ করেছে তারপর কাফারা দিতে হবে লিয়ান্না এসমু কারণ আল্লাহ নাম কখনো নয় ওমান হালাফ হাবিল কার বাতে কিন্তু যে ব্যক্তি কারবার শপথ করবে আও বি সাফা মারো বাত সাফা মার শপথ করবে ভালো এই চা কাফার তার জন্য কাফারা দিতে হবে না লিয়ান্না খুকন কারণ এটা সৃষ্ট জিনিস ওদা কা গায়ের মন আর আল্লাহর নাম হচ্ছে অসৃষ্ট অর্থাৎ সৃষ্ট নয় এই জন্য আল্লাহতাল নামের নামের শপথ করা যাবে কারণ যেটা সৃষ্ট নয় যেটা সৃষ্ট সেটা দিয়ে কখনো শপথ করা যায় বান্ধার জন্য সেটা এরকম শপথ কখনো যায়জ না ইমাম আহমেদ ইমিন রহমতুল্লাহ বলেন মান কল আল কোরআন মখলুক উনফাগুয়ানা কাফের যে ব্যক্তি বলবে কোরআন মখলুক বা সৃষ্ট সে আমাদের নিকেও সে কাফের লিয়ান মিল্লা কারণ কোরআন হচ্ছে আল্লাহ তাল জ্ঞান आल्लाणी ओफी कुरान भीतर बाणी आल्ला नाम समूह रही नाम समूह जाते आसे। कुरान आ, कुरान करीम से जो मानस ब्रृष्ट्र আল্লাহর নাম কে সৃষ্টি করে দিয়েছে কে আল্লাহর নাম রাখছে নিজেই গুণ করেছে আমরা নাম গুণগুলোকে কখনো আল্লাহ তালার যে সমস্ত গুণ আছে সেগুলো কখনো সৃষ্ট বলতে পারি না অন্যান্য নাম অন্য গুণ যেভাবে সৃষ্ট নয় আল্লাহ তালার এই কোরআনে করিম যে আল্লাহ তালার গুণ সেটাকেও আমরা সৃষ্টি বলতে পারি না হাদিস রসুল্লাহ সাল্লা বলছেন আসমা খালা بنت حكيم السلمية رضي الله عنها বলেন رسول الله صلى الله عليه وسلم কে আমি বলতে শুনেছি من نزل ما نزلا ثم قال عوض بكلمات الله التامات من شر ما خلق لم يضره شيء حتى يرتحل من منزله ذلك কেউ যদি কোনো জায়গায় উপনীত হয় যেখানে থাকবে বা সেখানে অবস্থান করবে এরকম জায়গা যায় এবং সেখানে এই দোয়াটি بكلمات الله التعمات من شر ما خلق আমি الله তাআলার পরিপূর্ণ كلمه সমূহ এর وسیলে তার সৃষ্টিকূলের ক্ষতিকারক দিক থেকে আমি আশ্রয় ক্ষতি সৃষ্টিকূলের ক্ষতিকারক জিনিসের ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি একথা যে ব্যক্তি বলবে লামিয়া দুরুসাই তার কোনো ক্ষতি হবে না তার কোনো ক্ষতি হবে না এই যতক্ষণ এখানে অবস্থান করি তার কোন ক্ষতি হবে না এখানে সুস্পষ্ট যে আল্লাহ তালার কালেমার আল্লা তালা কালেমার কাছে কালেমার আশ্রয় চাওয়া হয়েছে আল্লাহ আল্লাহ হতে পারে না আর আল্লাহের একটি গুণ বর্ণনা করে সেটা হচ্ছে কালেমা তিল্লা সেগুলি পরিপূর্ণ বান্দার কোন কালেমা পরিপূর্ণ হয় না আজ বলে কাল পরিবর্তন করে আজ শুদ্ধ হয় কাল অশুদ্ধ হয় পরিবর্তন হতেই থাকে কিন্তু আল্লাহ তালার পরিপূর্ণ কালেমা সব দিক থেকে তাম্মাত কালিমা তোরব্বিকা সিদ্দুকান ও আদালন সত্য খবর হিসেবেও সেটা পরিপূর্ণ অর্থাৎ সত্য খবর এবং সেটা নির্দেশনা হিসেবে শরীয়ত হিসাবেও বাণী হিসাবে খবর সেটা নির্দেশনা হিসাবেও সেটা পরিপূর্ণ অর্থাৎ সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে সেটা সিদ্দুকান আদেলান ইনসাফপূর্ণ এতে কোন রকমের জুলুমের কোনো সম্ভাবনা নেই তরুণ হাদিস থেকেও আমরা পাই যে আল্লাহ তালার সমূহ। পরিপূর্ণ এবং সেটার সেটার ইস্তেয়া করা যায় সেটা দিয়ে আশ্রয় চাওয়া যায় যেহেতু আশ্রয় চাওয়া যায় সেটা কখনো সৃষ্ট হতে পারে না বরং আল্লাহ তালার এই গুণ এবং স্রষ্টার গুণ হিসাবে সেটার আশ্রয় আমরা নিয়ে থাকি এবং সে আশ্রয় নিয়ে আরামকে শিক্ষা দিয়েছেন অন্য হাদিসে এসে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে আবু রাজি আল্লাহ আনহু এক বলেন রসুল্লাহামের কাছে এক লোক এসে বলি ইয় রসুলাল্লাহ কালকে আমাকে গতকাল আমাকে বিচ্ছু আমাকে চবল মেরেছে তখন রসুল্লাহ সাল্লাম বলেছেন আমা কুল তাহিনা আমসাইতা সাইতা তুমি যদি বিকেলবেলা যদি তাহলে তোমার সেটা ক্ষতি করতো না সেটা হচ্ছে আউজেমাতিল তামাত খালাক যদি এটা যদি বলতে তুমি যে আমি আল্লাহ তালার পরিপূর্ণ কালেমার সময়ের অশ্লীলা আল্লাহ তালা যে সমস্ত সৃষ্ট আছে সেগুলোর খারাপি হতে সেগুলির যে সমস্ত খারাপ কাজ করে সেগুলিতে আশ্রয় চাচ্ছে আল্লাহ আল্লাহ এই আল্লাহ তালার পরিপূর্ণ কালেমার সময়ের ওসিলা আশ্রয় চাচ্ছি এটা যদি বলতেন তাহলে তোমার ক্ষতি করতো না তাহলে রসুল রসুল আমাদের শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ তালার এই কালেমা এই আল্লাহ তালার বাণী এগুলির অশ্লিলে এগুলির অশ্লা দিয়ে এগুলির কাছে এগুলির আশ্রয় আমরা যেতে আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন তার অর্থেই হচ্ছে আল্লাহ তালার নাম এবং গুণ কোরআ করিম বাণী এগুলো আল্লাহ তালার সম্পূর্ণরূপে আল্লাহ নাম এবং গুণের অংশ এবং সেগুলোর সিলে দেওয়া যায় সেগুলি আশ্রয় নেওয়া যায় সেই সেগুলির আশ্রয় নেওয়ার অর্থেই হচ্ছে সেগুলি কখনো সৃষ্ট নয় কারণ সৃষ্ট কিছু আশ্রয় অর্থ সিডিক করা সেটা কখনো নেওয়া যাবে না সেজন্য আমরা প্রমাণ করতে পেরেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নাম গুণ সম্পন্ন এই কোরআন করিম এবং আগের তাওরাত ইনজিল বা জাবুর যেগুলো যেহেতু কিতাব আল্লাহ নাজির করেছেন সবাই আল্লাহ তালার নাম সবই আল্লাহ তালার এগুলিতে আল্লাহ তালার নাম রয়েছে এবং এগুলি এগুলি হচ্ছে আল্লাহ গুণ আল্লাহর বাণী এগুলো কখনো সৃষ্ট নয় যে ব্যক্তি সৃষ্ট বলবে সে কাফের হয়ে যাবে এ বিষয়টি আমাদের কাছে স্পষ্ট আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে আরো এ বিষয়ে বিস্তারিত জানাত অভিযান করুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি